এই পরিবেশিত হবে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 অল্প কিছু মানুষই এক আল্লাহর ইবাদত করত মানুষের বিশ্বাসে শেরখ রীতিমতো সিংহাসন গেড়ে বসেছে আরবের মুশ্রিকরা মাটি দিয়ে মূর্তি বানাত আর সেসবের পূজা করত আর বলতো এই মূর্তিগুলো তাদের আল্লাহ নিকটবর্তী করে দেবে অর্থহীন বিশ্বাস আর আচার সর্বস্বতা ছিল আরবের পোতলিক্তের ধর্ম সমগ্র আরবে কয়েকটা ধর্ম প্রভাবশালী ছিল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 আল্লাহ ও নবীদের ব্যাপারে তারা আপত্তিকর ও ভ্রান্ত ধারণায় বিশ্বাসী ছিল এর কারণ হলো তারা যতটনা তাওরাতের অনুসরণ করত তার থেকে বেশি তাদের রাবিদের লেখা তালমোদের অনুসরণ করত অপরদিকে খ্রিস্টানরা ছিল খোদ ইসা আলাহ ইসলামের উপর বিভ্রান্ত তাদের মধ্যে ছিল অনেকগুলো ফিরকা ইসা আলাহ ইসলামকে কেউ কেউ মনে করত আল্লাহ কেউ মনে করত আল্লাহর পুত্র খ্রিস্টান যাজকদের নবীর সমপর্যায়ে মনে করা হত পোত্তলিকরা মনে করতো মূর্তি হল আল্লাহ ও তাদের মাঝের মাধ্যম আর খ্রীষ্ট করতে শুরু করল তাদের ধর্মযাজকরা আল্লাহ ও তাদের মধ্যে মাধ্যম তারা ইসলামের উপর ঐশ্বরিক গুণাবলী আরোপ করে আর এভাবে তাদের তাও হিদ নষ্ট হয়ে যায় এবং তাদের বিশ্বাস শিখ দ্বারা দূষিত হয়ে যায় তবে হাতে কিছু অল্প ছিল যারা তাও হিদে বিশ্বাসী আরও ছিল ইরানের মাজুসি তারা উপাসনা করতো আগুনের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 সবচেয়ে সম্মানিত ও শক্তিশালী ছিল কোরাইশরা রসুল্লাহ জীব দশাতেই এই দুই সাম্রাজ্যকে রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ করেছিলেন মুতা ও তাবুক এই দুটো যুদ্ধ ছিল দ্রোমানদের সাথে পারসিকদের সাথে যদিও আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের সময়ে কোনো সামরিক সংঘাত হয়নি তাদের সাথে যুদ্ধের সূচনা হয়েছিল খোলাফায় রাশি দিনের সময় এই দুটো শক্তি ইসলামের ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ কারণ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 ইব্রাহিম আলাহ সাল্লাম তার স্ত্রী হাজেরা ও সদ্যজাত পুত্র ইসমাইলকে নিয়ে হিজাজের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি তাদেরকে যে জায়গাটিতে নিয়ে যান সেই এখন মক্কা নামে পরিচিত ওই সময় মক্কা ছিল শূন্য। তবে যে স্থানে কাবা নির্মাণ করা হয়েছিল তা সৃষ্টি শুরু থেকেই পবিত্র ছিল ইব্রাহিম আলাহ সাল্লাম তার স্ত্রী ও পুত্রকে অল্প কিছু পানি ও এক থলে খেজুর সহ সেই নির্বিলি জায়গায় রেখে আসে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 ইব্রাহিম আল্লাহাম কোন উত্তর দিলেন না তৃতীয়বার জিজ্ঞেস করা হলো। তখনও তিনি নিশ্চুপ হাজারা আলাহিসাল্লাম প্রশ্ন করলেন তবে কি আল্লাহ তালা আপনাকে এই নির্দেশ দিয়েছেন এবার উত্তর এলো হ্যাঁ হাজেরা বললেন তাহলে চিন্তার কোনো কারণ নেই আল্লাহালাই আমাদের দেখাশোনা করবেন তিনি আমাদের কখনোই অবহেলা করবেন না হাজেরা জানতেন যদি আল্লাহ তালার আদেশে ইব্রাহিম আলাহ ইসলাম তাদেরকে এমন জনমানবহীন অঞ্চলে রেখে যান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 উকি মুসল রিউকি মুসল তিদম মিন সিত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 सब चीचर स्तरे आरोप बत्तीय अथवाओलजिकल अर्थात अनुसार शारीरिक चाहिदा जेम खाद्य ग्रहण मानव जरूर सब चेहर गुरुपूर्ण चाहदा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 এবং সব শেষে সে নিজস্ব স্বকীয়তা ও সৃষ্টিশীলতার সন্ধান করতে শুরু করবে কিন্তু ইব্রাহিমের দোয়াতে এই তত্ত্বের পিরামিড থেকে সম্পূর্ণ উল্টো রূপে দেখা যায় তিনি তার পরিবারের জন্য আল্লাহ যা চেয়েছেন তা হল লিউকি মুসলাহ যেন তারা সালাদ কায়েম করে অর্থাৎ তিনি প্রথমে অগ্রাধিকার দিয়েছেন আধ্যাত্মিক চাহিদার পূরণের প্রতি এরপর তিনি দোয়া করেছেন ফাজ আল আফ মিনান নাস।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 ইব্রাহিম আলাহিস্লাম তার আর শেষ অংশে শুধুমাত্র রুজির ব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ করেননি বরং এর সাথে ইবাদাতের ব্যাপারটিও যুক্ত করে দিয়েছেন তিনি বলেছেন লা আল্লাহুম আল্লাহম যেন তারা সুক্রিয়া আদায় করে কৃতজ্ঞতা প্রকাশ করে ইব্রাহিম আলাহাম চলে গেলেন বিবি হাজেরার কাছে যে অল্প খাবার ছিল তা কিছুদিনের মধ্যেই শেষ হয়ে গেল আর ইসমাইল আলাহাম তখনও ছিলেন দুধের শিশু হাজেরা তার শিশুকে বুকে দুধ খাওয়াচ্ছিলেন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 আওয়াজটি কোথা থেকে এসেছে তা বোঝার জন্য আশেপাশে তাকাতে লাগলেন হঠাৎ অবাক বিস্ময় আবিষ্কার করলেন যে শিশু ইসমাইল আলাই পায়ের কাছ থেকে আওয়াজটি আসছে আল্লাহাল নির্দেশে জিব্রাইল আলাইস্লাম সেখানে জমজম কূপ খনন করে দিয়েছেন আর হাজার আলাইসাল্লাম এই কূপের আওয়াজই শুনতে পেয়েছিলেন প্রচন্ড খুশিতে তিনি পানির উৎসের দিকে দৌড়ে গেলেন মরুভূমিটি শুষ্ক ছিল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 পাখিরা কূপের চারপাশে উঠতে লাগলো সেখানে তখন জুরহুম নামের একটি যাযাবর গোত্র ছিল এদের আদি নিবাস ছিল ইয়েমেনে কিন্তু তারা ইয়েমেন ত্যাগ করে এখানে চলে আসে ইয়েমেনের ইতিহাস থেকে জানা যায় যে বিভিন্ন সময়ে ব্যাপক লোকজন এই স্থান ছেড়ে চলে গিয়েছিল এরকম একটি ঘটনা কোরআনে উল্লেখ করা হয়েছে তখন ইয়েমেন এ সাবাজাতির বসবাস ছিল তারাই প্রথমবারের মতো সেখানে একটি পাত তৈরি করেছিল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 ইসমাইল আলাহ্লাম সেটাও রপ্ত করে ফেললেন তার পিতা ইব্রাহিম আলাহিসাল্স্লাম ছিলেন ইরাকের অধিবাসী আর সে সময় ইরাকে অন্য ভাষা চালু ছিল ইসমাইল আলাহিস্লাম জুরহুম গোত্রের এক মহিলাকে বিয়ে করেন আর সেখান থেকেই শুরু হয় রাসুল্ল সাল্লু আলাইস্লামের বংশধারা সে সময় মক্কার রাজনৈতিক নেতৃত্ব জুরহুম গোত্রের হাতে ছিল পরবর্তীতে ইব্রাহিম আলাহ্লাম মক্কায় এসে পুত্র ইসমাইলকে সাথে নিয়ে কাবাঘর নির্মাণ করেন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 জুরহুম গোত্র চলে যাওয়ার পর স্বাভাবিক ভাবেই মক্কা শাসন ক্ষমতা চলে গেল বনু হাতে। যদিও সে সময় ইসমাইল আলাহ ইসলামের বংশধররা অনেকগুণ বেড়ে যায় এবং অনেক গোত্রে বিভক্ত হয়ে সমগ্র আরবে ছড়িয়ে ছায় একটি মাত্র শাখা গোত্র রয়ে যায় আর এই শাখা গোত্রটির নাম হলো কোরআশ অর্থাৎ ইসমাইল আলাহ থেকে উদ্ভূত গোত্রগুলোর একটি হলো কোরআশ তবে মক্কার কর্তৃত্ব তখনও কোরআশদের হাতে নয়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 সদের হস্তগত হয় কুসাইর হাতে তখন কাবা ঘরের অভিভাবকত্ব চলে আসে সে একই সাথে এই কাজগুলো সাধারণভাবে খুব আহামরি মনে না হলেও আরবে আল্লাতাল অতিথিদেরকে আপ্যায়ন করতে পারাটা অত্যন্ত সম্মানজনক একটি ব্যাপার ছিল এই দায়িত্ব লাভের মাধ্যমে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 কোসাইবিন কলবের মৃত্যুর পর এসব ক্ষমতা তার সন্তানরা নিজেদের মাঝে ভাগ করে নেয় কোসাইন নাতি আমর পৈতৃক সূত্রে হাজিদের খাবার ও পানীয় দিয়ে আপ্যায়ন করার দায়িত্ব লাভ করেন সচরাচর শুধুমাত্র স্যুপ দিয়ে হাজিদের আপ্যায়ন করা হতো কিন্তু আমর এই খাবারে কিছুটা নতুনত্ব আনেন তিনি রুটি ছিড়ে স্যুপের মধ্যে ভেজানোর ব্যবস্থা করেছিলেন ফলে খাবারটির স্বাদ আরও বেড়ে গিয়েছিল কোন কিছু ভেঙে গুঁড়া করার পদ্ধতিকে আরবিতে হাসম বলা হয়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 ছোট শিশুর এরূপ অদ্ভুত নামকরণের কারণ হলো জন্ম থেকেই তার মাথার কিছু চুল ধূসর ছিল স্বামীর মৃত্যুর পর সাহেব মা মদিনাতে পিতামাতার কাছেই থেকে গিয়েছিলেন তাই সাহেব ছোটবেলা কেটেছিল মদিনায় তার নানা বাড়িতে একদিন আল মুতালিম নামক এক ব্যক্তি মদিনায় আসলেন তিনি ছিলেন হাসিমের ভাই ভাতিজা সাইবাকে মক্কায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তিনি মদিনায় এসেছিলেন তখন সাহেব বয়স ছিল প্রায় আট বছর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 তাই লোকজন আল মুতালিবের সাথে এই অচেনা ছোট ছেলেটিকে থেকে ভেবেছিল সে বোধ হয় আল মুতালিবের দাস তাই তারা সাহেবাকে আব্দুল মুতালিব বলে ডাকতে থাকে আর এই আব্দুল মুতালিব হলেন রসুল্লাহ সাল্লি সাল্লামের দাদা তার আসল নাম ছিল সাহেবা কিন্তু লোকেরা মুতালিবের দাস ভেবে তাকে আবদুল মুতালিব নামে ডাকতে শুরু করেছিল আবদুল মুতালিব বা রসুলুল্লাহ সাল্লাহ আল্লামের দাদা ছিলেন রসুলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের আবির্ভাবের আগ পর্যন্ত সবচেয়ে বিখ্যাত ব্যক্তি তার জীবনে তিনটা ঘটনা আছে যেগুলো কোরাইসের ইতিহাসে খুব গুরুত্ববাহী এবং তাৎপর্যপূর্ণ সেগুলো নিয়ে আলাদা আরেকটা পর্বে বিশভাবে আলোচনা করা হবে আল্লাপাক কোরআনে বলেছেন ওলাকত বা ফিকুল্লি উম্মাতির রসুল আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রসুল প্রেরণ করেছি প্রত্যেক জাতির জন্যই আল্লাপাক নবী পাঠিয়েছেন এবং আরব জাতির জন্য নবী ছিলেন ইব্রাহিম আলা ইসলাম এবং তার ছেলে ইসমাইল আলাহিস্লাম এই জন্য কোরআনে আল্লাপাক একাধিকবার বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম এই হল তোমাদের পিতা ইব্রাহিমের ধর্ম ইব্রাহিম আলাহাল্লাম দিন ইসলাম প্রতিষ্ঠা করার সময় কিছু প্রথা প্রতিষ্ঠা করে যান তার মধ্যে একটি হলো মক্কার পবিত্রতা মক্কার পবিত্রতাকে আমরা হারাম বলে থাকি নিষিদ্ধর যে অনুবাদ হারাম এই হারাম সেই একই শব্দ হারাম বলার পেছনে কারণ হল কিছু কাজ মক্কার বেষ্টনীর বাইরে হালাল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 কারণ এটা হল হারাম এর মধ্যে কোনো কিছুই করা যাবে না ইব্রাহিম প্রথাটি চালু করেন আরেকটি প্রথা যা ইব্রাহিম করে গিয়েছিলেন তা হল চারটি পবিত্র মাস এই চারটি পবিত্র মাস হল দুলকাদা জুলহিজ্জা মোহারম এবং রজব এই চার মাসের মধ্যে কোন যুদ্ধবিগ্রহ করা যাবে না সবাই শান্তিতে থাকবে এবং এই পবিত্র চার মাসের কারণে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 ইসলাম এর সংস্কৃতি অনেক কিছুই পত্তলিকদের সংস্কৃতি থেকে নিয়েছে যেমন কাবাকে পোত্তলিকরা করত তারা তাওয়াফ করত তারা এই করত সেই করত এটা ব্যাপার। একটা গ্লাসকে অর্ধেক খালি অথবা অর্ধেক ভরা ভাবে ব্যাখ্যা করা যেতে পারে অমুসলিম হিসাবে স্বাভাবিকভাবেই তারা এটা ইব্রাহিম আলাহ ইসলামের প্রতিষ্ঠিত প্রথা হিসেবে মানতে রাজি না এই প্রথাগুলো পোত্তলিকদের কাছ থেকে এসেছে এই দৃষ্টিকোণ থেকে দেখাটা তাদের চিন্তা চিন্তাভাবনা অথবা তাদের এজেন্ডাকে সুট করে কিন্তু মুসলিম হিসেবে আমরা জানি এ সবই ইব্রাহিম আলাহাল্লামের প্রতিষ্ঠিত রীতিনীতি এবং রসুল্লাহ সাল্লা পৌত্তলিকতাকে নির্মূল করে ইব্রাহিম আলাহিসাল্লামের আসল আদর্শকে পুনরুজ্জীবিত করেছেন সুতরাং আরবদের নবী ছিলেন ইব্রাহিম আলাহ ইসলাম এবং তারপর ইসমাঈল আলাহাই এবং তাদের দাওয়াত ছিল তাওদের দাওয়াত তাহলে পত্তলিকতা সূচনা থেকে হলো।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 আর এভাবেই ইসমাইল আলাহাল্লামের আনিত দিনের বিকৃতি ঘটে রসুল সাল্লাই বলেছেন আমি জাহান নামে আমর বিন লোহাই আল খোজাইকে নারী ভুরি ছ্যাসরাতে ছাস্রাতে চলতে দেখেছি কারণ সেই আরবে সর্বপ্রথম মূর্তি প্রজার প্রচলন করেছিল এবং স্বাভাবিকভাবেই একটা প্রশ্নে এসে যায় কিভাবে মাত্র এক ব্যক্তির হাত দিয়ে আরবে শ প্রবেশ করল কয়েকটা পয়েন্ট এক সংকীর্ণ মানসিকতা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 আরবরা ইব্রাহিম আলাহ ইসলামকে আদি পিতা মনে করত ঠিকই কিন্তু তার তাহিদের আদর্শ থেকে তারা ছিল যোজন যোজন যাই হোক আমরা জানতে পারলাম আরবে কিভাবে এবং কেন তবে এই সময়ের মধ্যেও দুটি যে প্রধান ধর্ম আরবে প্রচলিত ছিল তা হলো খ্রিস্ট ধর্ম এবং ইহুদি ধর্ম এদের ব্যাপারে কিছু জেনে নেওয়া যাক ইসা আলাহ ইসলাম ছিলেন আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লামের আগে সর্বশেষ নবী তিনি হলেন সেই নবী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 যারা বিশ্বাস করত এইসা ছিলেন একজন মানুষ আল্লাহর রসুল বাংলায় আমরা তাদের তাওহিত কেননা তাদের বিশ্বাস আমাদের আকিদা বিশ্বাসের বেশ কাছে আর আরেকটি দলকে ইংরেজিতে বলা হয় পল পলের অনুসারী খ্রিস্টান তারা বিশ্বাস করত করতো এইসা আলাইসাল্লাম ছিলেন আল্লাহর পুত্র যাজক পল দাবি করত সে ছিল এইসার অনুসারী আসলে এটা ছিল মিথ্যা দাবি সে নিজের মন গড়া কিছু বিশ্বাসকে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 সম্রাট কনস্ট্যান্টিন খ্রিস্ট বিকৃত ধারায় বিশ্বাস করেছিলেন তাওহিদের ধারায় নয় তিনি সেন্ট পলের বানানো খ্রিস্ট বিশ্বাস করেছিলেন ইস আলাইসাল্লামের আনিতে তাওহিদে নয় আর তাই তিনি তিনশো খ্রিস্টাব্দে তিনি সর্বপ্রথম খ্রিস্ট ধর্মের অনুসারীদের নেতাদের ডেকে একটি কনফারেন্স ডাকেন সেটি নাইসিয়ার কনফারেন্স বলে খ্যাত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 এখন পলের অনুসারে খ্রিস্টানরা তাহিদবাদী খ্রিস্টানদের উপর অত্যাচার শুরু করে অত্যাচার থেকে বাঁচতে কেউ কেউ পালায় ইথোপিয়া কেউ কেউ ইরানে কেউ কেউ ইয়ে কেউ কেউ আরবে এভাবে পলের মতবাদ প্রতিষ্ঠিত হয় আর তাহিদবাদীদের সংখ্যা কমে যেতে থাকে বর্তমানে খ্রিস্ট ধর্মের যত দল উপদল আছে সেগুলোর সবগুলোই সেইন্ট পল বাতিল মতবাদ থেকে উদ্ভূত সত্যিকারে তাহিদবাদী খ্রিস্টান অল্প কিছু বেঁচেছিল রাসুল্লাহ সাল্লাই এর আগমনের সময় পর্যন্ত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 তবে আল্লাহলা আপনাকে ধ্বংস করে দেবেন তারা একথা সে কথা বলে শেষ পর্যন্ত কাব্যানকে বুঝাতে সক্ষম হয় যে মদিনা আক্রমণ করলে কাব্যান ভুল করবে তাদের কথায় কাব্যান এতটাই প্রভাবিত হয় যে শুধুমাত্র মদিনা আক্রমণ থেকে খান্ত হয়নি বরং তার ইহুদি ধর্ম ভালো লেগে যায় এবং সে ইহুদি ধর্ম গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করে এরপর সে সেই রাবিদের ইয়েমেনে যাওয়ার জন্য অনুরোধ করে তারা রাজি হয় এবং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 এক সময় ইহুদিরা তাদের ধর্ম প্রচার করত যা তারা এখন করে না এভাবেই আরবে ইহুদি মতবাদের প্রসার ঘটেছিল আজকের পর্বে আলোচনা আমরা এখানে ইতিতে আনতে চাই আগামী পর্বে ইনশাল্লাহ আব্রাহার ঘটনা দিয়ে রসুল্লা সাল্লাইসাল্লামের জন্মের ইতিহাস শুরু হবে ওয়াসাল আলহ সঈদিনা মুহাম্মদ ও আল্লাহ ওয়াসাবিহ ও আলহামদুলিল্লাহি রবিআ আসসালামাইকুম ওরমতুল্লাহ রেইন ড্রভস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন ডব্লিউ অথবা ফেসবুক পেজ ডবল ডাব্লিউ অথবা ইউটিউব চ্যানেল wwwyoutubecom ডাব্লিউ